जी आल्ला तुरकान गुरुत्पूर्ण सूरा सूरा तलावे ता घुमान आगे तलाव करते हादी हासान आई हादीस नबीसराम কোনো ব্যক্তি যদি চূড়াল মোলুক তেলাবাত করে গুমায় তো সে ইমান মৃত্যুবরণ করবে অর্থাৎ এখানে তৌহিদির বিষয় ইমানি বিষয়টির মধ্যে আছে তো সুতরাং এই সূরাটি একটি ফজিলত্ময় যে আট জরুরি প্রশ্ন আছে ওদের যে হাদিসটা আছে এটা কাশির যেটা করা ওই করা ওখানে বলা হয়েছে এটা এটা দইটা না। তবে মানে দৈ পকা সহি হোক মূল কথা হলো এই চূড়াটি আলাদা ফজিলত আছে যেহেতু সহি হাদিস দ্বারাও এটার অনেক ফজিলত প্রমাণিত এই জন্য এই চূড়াটি বেশি বেশি তালাবাত করা বেশি বেশি বোঝা এটা আমাদের জরুরি জি জি আলহামদুলিল্লাহ প্রথম কথা হলো এই প্রসঙ্গে একটি বিষয় বলি আমাদের অনেক ভাই বর্তমানে ফোন করে মাসালা জানতে চায় এই অভ্যাসটা ভালো অভ্যাস না এই অভ্যাসটা আমি মনে করি যে শুধু আমার কাছে না আমাদের অন্যান্য কাছেও এইভাবে প্রশ্ন করে শুধু মোবাইলে ফোন করে করে প্রশ্ন জানতে চাওয়া এই অভ্যাসটা ভালো অভ্যাস এটার দ্বারা মানে উপকারের চেয়ে ক্ষতি বেশি ক্ষতি কি ক্ষতি হল ওলামাইকাম ওলামাই প্রত্যেকটা ওলামাইকেরামেরে তার নিজের ব্যক্তিগত জীবন আছে পারিবারিক জীবন আছে তার এলমি জীবন জীবন জীবন আছে আছে। চাকরি করেন। এরকম নাই। যে যিনি চব্বিশ ঘন্টা খাওয়াও লাগে না ঘুমা ঘুমানো লাগে না কিছু লাগে না এবং সব কিতাব তার মুখস্থ কোন লেখাপড়াও লাগে না খালি টেলিফোন নিয়ে বসে থাকবেন মানুষ ফোন করবে আর খালি তিনি উত্তর দিবেন এইরকম কোন সাহেব কি পৃথিবীতে আছে এটা অসম্ভব জিনিস কিন্তু আমাদের অনেক ভাই মনে করে এরকম যে শায়েখের খাওয়া লাগবে না ঘুমানো লাগবে না বিশ্রাম দরকার নাই লেখাপড়া দরকার নাই শায়খের কাজ হলেও সারাদিন আমরা মোবাইল করব যে সময় যেটা দরকার উনি খালি উত্তর দিবেন তো দেখা যায় যে এটা তারা শাহকদের অনেক কষ্ট হয় আমি অনেক শাহেখের সাথে আলাপ করে দেখছি অনেক শাইখে টোটালি মোবাইল বন্ধ করে রাখেন কাউকে মোবাইল নম্বরও দেন না অনেকে নিজেরা পোন ধরেন না আলাদা ফোন ধরার জন্য লোক রাখেন এই মানে আমি সবাই আমরা সবাই দিন জানতে দিন জানার প্রত্যাশী আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লক্ষণ এটা আমরা যদি সাহেবদের আলোচনাগুলো সময় নিয়মিত শুনি তো আমার যে প্রশ্নের দরকার এটার অধিকাংশ প্রশ্নই পেয়ে যাব এবং আলহামদুলিল্লাহ বর্তমানে তো ইন্টারনেট তথ্য প্রযুক্তির কারণে এত সহজ হয়েছে দিন জানা প্রতিদিন আপনি যদি ওখানে ছোট্ট ছোট্ট করে আমাদের সম্মানিত যত বড় বড় বলা মাইকেরাম এক একটা বিষয় ভিত্তিক প্রশ্নগুলো দিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট করে আপনি ডেলি দশটা করে শুনেন পনেরোটা করে শুনেন বিশটা করে শোনেন তাহলে দেখবেন যে আপনি মানে যা প্রশ্ন আছে সব সেখানে পেয়ে যাবেন এর বাহিরে প্রশ্ন নাই আপনি কেন ফোন করে করে খালি এই মাসালা জানতে চান ওই মাসালা জানতে চান এক মাসালা অসংখ্যবার আলোচনা করছি তারপরে ফোন করে খালি মাসালা ভালো না জেনে আপনি বেশি বেশি শুনেন আমাদের আলোচনাগুলো অন্যান্য সাহেবদের আলোচনাগুলো তাহলে আপনি এলমো শিখা হবে পাশাপাশি আপনার আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন আর প্রশ্নের উত্তর খালি আমাদের থেকে নিতে হবে এটা তো জরুরি বিষয় না আলেমলাম প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে সব জায়গা আছে আপনি স্থানীয় আলেমাদের নিতে পারেন সব মশালায় তো আর একতালাপ নেই একতালাবি মশলা তো অল্প কয়টা আর বাকি সব মশালা তো একই সেম হানাপি মাঝহাবের মশালাগুলি তো আমরাও ফলো করি আমরা তো হানাপি মাঝাবি মেনে চলি আমরা কি হানাপি মাঝাবের বাইরে নাকি তা আমাদের দেশের সব আলমেরাই তো হানাফি মাজে চলেনা গুলো নিতে পারেন কিন্তু দেখা যায় ওগুলো আমাদের থেকে নেওয়ার জন্য বসে থাকেন এই দুই একটা মশালা অল্প কিছু মশালা হয়তো একতালাফ আছে তা আপনি একতালাফি মশালাগুলো হয়তো আপনি বালো শাহেকদের থেকে আলমদের থেকে জানলেন ওগুলো আলোচনার মধ্যে চলে আসে আপনি সব ভাইবেন আর যেগুলো আপনি যে খাবারের কথা বলছেন যে তিন দিনের খাবার মিলাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানটা বেদাত অনুষ্ঠানটা সুননা বিরোধী তো অনুষ্ঠান যদি সুন্নাবিরোধী হয় বেদাত হয় ओ बेदायत अनुष्ठान जो खबर दबर आवन से गो बेदायत हो जाए जदिव खबर हालाल क्या हालाल खबर बेदायतर सम्पृक्त हारणायत अनु बेदायत खबर हो जाए जमन गरु गरुगोस्त हालाल करुटा जदि कबर को पास कबर कोलियाल उद्देश्य बुजुर्गर उद्देश्य तक गोरुट हालाल कई सरिगी उद्देश्य कारण हराम ঠিক এইরকম তো এজন্য এই বেদাতে খাবারগুলো স্বাভাবিকভাবে খাওয়া যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে কিন্তু আবার যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তো ওই মুসলমান বাড়িটা যে বাড়িটা বেদাত বুঝতেছে না সুন্নত বুঝতেছে তাকে বুঝাবে কে এই আপনি যদি মনে করেন যে এই জাতীয় অনুষ্ঠানগুলোতে গেলে আপনি কিছু দাওয়াত দিতে পারবেন কোরআন শুন্য সহি কথা বলতে পারবেন তাহলে আপনি যাবেন যেমন নবিসুল ইহুদির বাড়িতে যেতেন ইহুদের বাড়িতে খেয়েছেন এই মর্মে অনেক হাদিস আছে তার অর্থ হল নবীলাম ইহুদির সাথে বন্ধুত্ব করার জন্য যান নাই ইহুদিকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন তা আপনি আমিও যাব ওই অনুষ্ঠানটা বেদাতি অনুষ্ঠান হলেও যাবো যাবো এই উদ্দেশ্যে সেখানে গিয়ে আমি দাওয়াত দেবো এটা যে বেদাত এই দাওয়াতটা তো পৌঁছাইতে হবে আর যদি মনে করেন যে না সেখানে এখন যেহেতু ইসলামের সরি বিধান নেই যেটা হয়ে গেছে মেয়ের বাবার অনুমতির পরে বা দিন বুঝে আসার পরে আচ্ছা একজন ভাই কি আমল লাইন সম্পর্কে অনেক লম্বা প্রশ্ন করছেন তো সর্বশেষ প্রশ্ন হলো আমরা কেন উত্তর তো সংক্ষিপ্ত কথা হলো তারাবীর রাকাতের রাকাত নাম নির্দিষ্ট করেন নাই এই যে আমার এখানেই তো এই বিষয়ের মাসালা পতোয়া আছে সে ছয় হাজার একশো আটচল্লিশ নম্বর আড্ডা তো এখানে বলা হচ্ছে তারাবি এহতা আসারা আসারা রাকা তারাবীর এগারো রাকাত অথবা তেরো রাকাত ইউসাল্লেমালের পরী সাল ইসলাম এগারো রেকাতের বেশি পড়ছেন বা তেরো রাকাতের বেশি পড়ছেন এই রকম সরাসরি কোন দলিল নাই এই দলিলের অনুসরণে এটাই সলাতারাবি ওয়ামান আবার কেউ যদি বিশ টাকার তারাবি পড়ে অথবা তার থেকে বেশিও পড়ে পালা বাস কোন অসুবিধা নেই কেন লাইলে হলেন নবীরা রাত্রিকালীন ছলা হইল দৈরাক দৈরাক ফাইজা খাসিয়া আহাদ সাল্লা যখন তোমরা আশঙ্কা করবে যে ফজর হয়ে যাবে তখন তোমরা এক রাকাত দিয়ে বিতির করে দিবে এইটাই রাত্রিকালীন যত সলাৎ হয়েছে সবগুলো হয়ে যাবে সুতরাং যেটা নির্দিষ্ট করেন নাই সেটা নির্দিষ্ট করা যাবে না এটা কেউ ইচ্ছা করলে বেশিও পড়তে পারে পড়লেও কোন অসুবিধা হবে না এগারো টাকাত আট রাখাত পড়লেও কোন অসুবিধা নাই এটা কোন আতঙ্ অনেকগুলো কথাবার্তা তারাবীর ব্যাপারে আছে তবে সবচেয়ে রাজে অগ্রাধিকার যোগ্য কথা হলো এটা যে রাকাতের সলাততারাবির রাকাত সংখ্যার ব্যাপারে আন্নাল আমরা ফিয়া আছে এই ব্যাপারে ইসলাম প্রশস্ত রেখেছে মানে এটাকে সংকীর্ণ করে নাই সীমাবদ্ধ করে নাই কোন মানুষ যদি এগারো রকাত পরে আসার পরে একচল্লিশ রাখাত এই ব্যাপারে তার সম্পূর্ণ প্রশস্ততা রয়েছে এখতিয়ার রয়েছে ওয়ালিল্লাহাম এটা আল্লাহর বড় প্রশংসা এটা হলো শেখ আল আলসাই রাহমাউল ফতোয়া তো সুতরাং যেটা নবিস নির্দিষ্ট করেন নাই এটাকে প্রশস্ত রেখেছেন আর আমরা মসজিদে হারামে আমরা সলাত আদায় করছি রান ওখানে মানে তারাবির সলাতে আগে ঘোষণা দেওয়া হয় যে সলাতুল কেয়ামে আসা বা কোমল্লাহ এই ঘোষণা দেওয়া হয় তারাবির সলাপ যখন শুরু হয় তার আগে আসার পরে তার আগে দি এই ঘোষণাটা দেওয়া হয় সলাতুল কেয়ামে কি বলছি বলেন আসা বা কোমল্লা আসা বা কোমল্লা আচ্ছা আবার শেষ দশ দিন তো সেখানে আবার শেষ রাত্রিতে আবার নামাজ পড়া হয় প্রথম রাত্রিতে বিশ্বকাপ শেষ রাত্রিতে তেরো আকাপ তো সেখানেও আবার ঘোষণা দেওয়া হয় সলাতুল কেয়ামে আসা বা দুইটাই সালাতাম ব্যাখ্যা দিয়েছেন যে নাম একই হাদিসে আল্লাহ আবার বলছেন দুইটাই কেয়ামের কথা বলছেন একটা বলছেন কেয়ামে আর একটা বলছেন কেয়ামে লাইলাতুল কদর তো প্রতিদিন যে বিশ্বাখাত করে পড়া হয় এটা হলো প্রতিদিন বিশ্বাখাত আর তিন টাকা তেইশাখাত এই তেইশ শাকাত যেটা পড়া হয় প্রতিদিন এটা হলো কেয়ামে রমাদান আর শেষ দশ দিন যে তেরো রাকাত পড়া হয় ওটা হলো কেয়ামে লাইলাতুল কদর দুইটাই কেয়াম ওই জন্য পর একটা লাইলে হওয়ার কারণে লাইলে যেহেতু দুটাকে আলাদা আলাদা করে হাতিছে বলছেন এই জন্য দুটাকে আলাদা আলাদা ভাবেই এই মসজিদে হারামে মসজিদে নবীতে আমল হচ্ছে তো সুতরাং এখানে রাকাত বেশিও হতে পারে রাকাত। কমও হতে পারে এটা নিয়ে কোন দ্বিধা দ্বন্দ্ব একটা এটা চোদ্দশো বছর ধরে এইভাবে লক্ষ লক্ষ আলমা মুসলিম কেউ আট টাকা তো পড়ছে কেউ এগারো টাকা তো পড়ছে কেউ সতেরো টাকা পড়ছে এটা নিয়ে কেউ কোনোদিন ঝগড়া করে নাই এখন আমরা বর্তমানে এলেমের সংকীর্ণতার কারণে আমরা এখন এটা নিয়ে ঝগড়া শুরু করছি আল্লাহাক আমাদেরকে হেফাজত করেন্লাহ जी जी जी आलहमदुल्ल गुपूर्ण एक प्रश्न जो उन्नी एम समय आसान जख पर्सत हो गए चलतुलादा शुरू होता है तो उन्नी कि सलतुल जाना अंशग्रहण करबे ना कि उन्नी परसात आदा कर जाना अंश ग्रहण करबे ना কারণ পর্যবেক্ষা পায়ার সলাপ ফরজে আইন রেখে পর্যক্ষা আদায় করা যায় না যে আমরা আজকে এখানে শেষ করে দি সোহান